আবু হুরাইরা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনবার ব্যতীত কোনো মিথ্যা কথা বলেননি অত্যাচারী বাদশাহ দেশে তাকে যেতে হয়েছিল এবং তার সঙ্গে সারা রদিল্লাহ তালাহনা ছিলেন এরপর রাবি পূর্ণ হাজিস বর্ণনা করেন সেই বাদশাহ হাজিরাকে তার সেবার জন্য তাকে দান করেন তিনি ফিরে এসে বললেন আল্লাহ কাফির থেকে আমাকে নিরাপত্তা দান করেছেন এবং আমার খিদমতের জন্য আজারা অর্থাৎ হাজেরাকে দিয়েছেন আবু হুরাইরা রদিল্লাহ তালাহ বলেন हे आकाशेर आकाशर संतान सन्तानगण अर्थात ए आजाराई तोमें मा